रे आठ टुन सम्प्रचार सकाल सार्लाशे बीस टी बांगल् আসসালামুকুম রহমত আল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ও রহমান রহিম মাদিন وعلى সলাতু ওসলাম ওলা ওসহাবি আজমাইন আবাদ ও কাছের যে সকল সুদী দর্শক পিস বাংলার বিশেষ আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের মূল প্রতিপাদ্য হল জিকির ও তার আদাব তন্মধ্য হতে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজ আমরা আলোচনা করব সেটি হল লা ই ইহ্লাহ ইকালিমার জিকির কিভাবে করতে হবে আর এটি যদি আমরা না জানতে পারি হয়তোবা আবেগ তাড়িত হয়ে কখনো হুলে পতিত হয়ে যেতে পারে এবাদত করেও আমাদের এবাদত শ্রমে পরিণত হতে পারে জিকির করেও আল্লাহর সান্নিধ্যের বদলে গজব বা অভিশাপের পাত্র হয়ে যেতে পারে আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যে বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফিজ এবিবুল্লাহ আসসালাম বাম থেকে আছেন উদীয়মান শেখ মুখলাস বিন আসাদ মাদানীকু এবং আমার সর্ব বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শেখ আকরমুজামান বিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আর সম্মানিত সতী আপনাদের সাথে আমি রয়েছি খুদে অকিন হারুন হোসেন বলছিলাম জিকির কীভাবে করব প্রথমে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ আকরামকে আলহামদুলিল্লাহ আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল্লাম সাহাবায়িক রামকে এই কালেমার জিকির শিখিয়েছিলেন দীর্ঘ বারোটি বছরে দীর্ঘ ১২ বছরে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এই কালেমার জিকির শিখিয়েছিলেন তার মানে মক্কিজীবনে আল্লাহ রসুল সাল্লু আসলাম ছিলেন ১৩ বছর ১৩ বছরের মধ্যে বারোটি বছরে এই বারোটি বছর স্বয়ং আল্লাহ বরাদ্দ করেছিলেন এই কালেমার জিকির শিখতে যে দিন লাগে এটা আল্লাহ প্রথমে বুঝেছেন রসুল্লা সাল্লামকে এভাবে টাইম বন্টন করে দিয়েছেন তার নবতী জিন্দিগি হল তেইশ বছর তেইশ বছরের মধ্যে শুধু বারো বছর যদি কালেমারি জিকির শেখানো হয় তাহলে বাকি চারটার রোকনের জন্য এগারো বছর আলহ আকবর এখানে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি যে ক্যালেমার মৌখিক জিকিরের কানাকড়িয় মূল্য নয় যতক্ষণ পর্যন্ত এর অর্থগত জিকির না আয়ত্ত করবে অর্থগত জিকির এইটাই শিখাইছেন আল্লাহ রসুলাম এত দীর্ঘ সময় ধরে এবং এই জিকিরের অর্থগত জিকির আয়ত্ত করার ওপরেই নির্ভর করে আমার জাননাতে যাওয়ার বিষয়টা অথবা একেবারেই প্রাথমিক পর্যায়ে একজন হয়তো কালেমার শব্দ শিখলো শিখার পর আর বাঁচল না মারা গেল যেমন ওসমা বিন জৈদ রাজিয়াল্লাহন তলোয়ারের আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা গেল লাইলাহিল্লাহ পড়েছে কিন্তু কয়েক সেকেন্ড পরই মারা গেছে আল্লাহ রসুল সাহেলাম তার ব্যাপারে যে সম্ভাবনা ব্যক্ত করেছেন যে এই জাননাতে যেতেও পারে ওসমাকে আল্লাহ রসুল চার্জ করলেন অথবা তাকে শাসন করলেন এই ব্যাপারে উনি বলতে চেয়েছেন যে না লাইলাহাল্লাহার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তো পড়েনি নিয়ম হলো সময় দিয়ে হয় এই সময়ের ভিতরে কি করে সময় লাগে সেই সময়টা কোথায় তার মানে ও শুধুমাত্র আমার তলোয়ার থেকে বাঁচার জন্যই লাই পড়েছে উনি বুঝাইতে চাইছেন লাল অন্তর থেকে বলতে হয় আগে বুঝতে হয় তার মানে এটা অন্তরে আগে থাকতে হবে তিনি বুঝেছেন যে এর অন্তরে ঢুকে নাই তো লাই লহিল এত অল্প সময়ের ভিতরে কিভাবে লালি লাল ঢুকতে পারে এই জন্য উনি করেননি তার লা রাহিল্লার প্রতি হাসান বাস্রী রাহেমাল জিজ্ঞেস করা হয়েছিলেন না শুধু লাই বললে যেতে পারবে না যে ব্যক্তি লাইহি হক এবং তার ফরজসম কম্পালসারি বিষয়গুলো আদাই করবে সাথে সাথে ওই ব্যক্তির লাই তাকে জান্নাতে নিয়ে যাবে ওহা বিভিন্ন মনকে জিজ্ঞেস করা হয়েছিল জান্নাতের চাবিন নয় তখন উনি বলেছেন বালা ওলা কিন মামিন কিন্তু চাবি আবার এমন হয় না যে তার দাঁত থাকবে নাহু আসন লাকাল জান্নাত যদি তুমি লাইল চাবি নিয়ে আসার সেই লাইল চাবিতে দাঁত থাকে তাহলে খুলবে না তা আমাদের এই মেসেজটাই আমরা দিতে চাচ্ছি আমাদের সম্মানিত শ্রোত দর্শক মন্ডলীদেরকে আমাদের সমাজে যেটা চলে মৌখিক জিকির লাইল না অর্থগত জিকির আপনি বছর শিখবেন কমপক্ষে বারো ঘন্টা আগে শিখবেন তারপরে আপনি মুখে নিয়ে আসেন লাই রিকির এবং সেখানে কত ধরনের রঙ্গভঙ্গি আর কত ধরনের স্বর উচ্চারণের মহড়া আমরা এটাই শুধু আগে জানাবো যে রসুল সাল যেখানে শুধু লাইল্লাহর প্রতি বারো বছর দিলেন আমরা বারো মিনিট বলি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আমরা এই ব্যাপারে আসলে লাইল্লাহার এই যে হাকিকত এই যে বাস্তব এবং লাইলা যে চাহিদা লালিল্লাহ কি চায় আমাদের থেকে লাইল আহিল্লাল্লাহ মুখে বললাম আর প্রতিদিন হাজারবার লাইলা লাইলাহাল্লাহ জিকির করলাম এর দ্বারা কি আপনি আমি জান্নাতে চলে যাব না কোশ্চিন কালও জান্নাতে যাওয়া যাবে না লাইল আহিল্লা সাহেব যে বলছেন যে অর্থগুতু লাইলা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দিন লাইলা শুধু জিকির করে আপনার আমি জান্নাতে যেতে পারবো না তার উদাহরণ অনেক আছে যে আল্লাহ যে একজন আছেন এ কথাটা মক্কার মুশ্রেকেরা বেশি ভালো জানত এই তারা কাবাকে ভেঙে কাবা নির্মাণ করেছে এই তারা তপ করত হজ করত আর হজরা আসাদকে নিয়ে যখন আপনার চার দলের চার সর্দারে যখন আপনার গণ্ডগোল সৃষ্টি করলো ও বলছে আমি রাখবো ও বলছে আমি রাখব তখন ফায়সালা শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম দিলেন যে একটা চাদর রাখো সংক্ষিপ্ত বলছি চাদর রাখার পরে চার কোনো চারজন ধরে নিয়ে যে রেখে দিন তাহলে সবার রাখা হয়ে গেল তো এর অর্থ কি বুঝতে পারলেন আপনি যে হজরে আসওয়াদ যে একটা বরকতময় একটা পাথর একে উঠালে যে বরকত হবে এতে উঠালে যে মর্যাদা সম্মান বাড়বে আল্লাহর কাছে এটা তাদের এতে কাজ ছিল এটা বিশ্বাস ছিল অর্থাৎ আপনার আমার থেকে বেশি তারা মহাব্বত করত কাকে আজকে হজরে আসওয়াদকে নিয়ে কেউ মারামারি করব না আমরা বলে একজন রাখলেই হবে অথবা এরকম ধনষ্ট ব্যক্তি হলে বলবো যে চাকর কে দিয়ে যে তুমি রেখে আসো কিন্তু তারা নিজেরা রাখতে চেয়েছিলেন যারা নেতা বলবো তো লাই লাই তারা হাকিকত ছিল না তারা কিন্তু মহাব্বত করতো আল্লাহকে আল্লাহর ঘর কাবাকে মহব্বত করত এবং আপনারা জানেন যখন কাবাকে ধ্বংস করার জন্য আসে আব্দুল মোতালে তখন কাবা দরজা ধরে বলেছিল আসলে এই কালিমার গুরুত্ব আমরা না যতটা বুঝেছি তার চেয়ে বুঝেছিল কাফেররা। তার বেশি বুঝেছিল মুর্শিকরা আর তাই তো এক দাওয়াতি সফরে রসুল সাল্লাহ আলুদকে উদ্দেশ্য করে বলেছিলেন দাওয়াতে সেই মানব জাতি লাহ ইহ স্বীকার করে নাও তাহলে তোমরা মুক্তি পাব মুক্তি পেয়ে যাবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমার আপনার সারা পৃথিবীর মুক্তির একমাত্র গ্যারেন্টি হচ্ছে লা লাহ এখন যেটা আমরা শুনছি বলছি দেখছি এর মধ্যে ত্রুটি আছে নিঃসন্দেহ আমরা অনেকে লা ইহা ইহর মর্ম হাকিকত যে এটা কি চায় আমার কাছে সেটা না বুঝে শুধু লা ইলাহ করি এটা যেমন ঠিক নয় তেমনি এটাও বলা ঠিক নয় যে লাহ ইল্লাহ মৌখিক জিকিরে উচ্চারণিক জিকের কোনো ফায়দা হবে না ধন্যবাদ আপনাদেরকে যেতে হচ্ছে সম্মানিত সুযোগ দর্শক ছোট্ট একটা বিরতিতে অল্প কিছু করার জন্য তারপর আবার ফিরে আসব এই আলোচনায় আশা করব আপনারা কেউ দূরে যাবেন না আমাদের সাথেই যোগ দিবেন।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 তার সত্তাকে আল্লাভ হয়ে অনুগত তাই আমাকে একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন महान आल्लारदर्श मुसलिम करण्य बर्जन्य प्रति सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाइम पीस टी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 शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतट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 আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্যালেমার হাকিকতো আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের ফার্স এটা আমাদের ইমান অর্থই যদি না বুঝলাম তো ক্যালেমার ওটা লাভটা কি আমার এটা কোনো ফায়দা আনবে না কিন্তু ক্যালেমার অর্থ আমি বুঝি কিন্তু সেটা পুরোপুরি আমি বাস্তবায়ন করতে পারছি না সেক্ষেত্রেও যদি আমরা কালেমা এলাহ ইলাহ ই্লা জিকির করি তাহলে এর দ্বারা উপকৃত হওয়া যাবে না এই কথা ঠিক না মুখে আমি উচ্চারণ করবো লাহ ইলা ইলা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এই দিকিরের মাধ্যমে তুমি আমাকে লা ইলা ইলা হক আদায় করার তো সিকো ইল্লাহ হকি আল ইসলাম আসে না লাহ ইল্লাহর হক তো বলা হয়েছে তো সেই হক যদি আমরা এই দিকিরের মাধ্যমে কিছুটা আদায় করতে পারি তাহলে এটার দ্বারা আমার স্বভাব হবে না এটা আমি বলতো এটা স্বভাব অবশ্যই এবং এর দ্বারা ইনশাআল্লাহ সে লাহ ইহার যে হাকি কথা সেদিকে সে এগিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবে এবং এর দ্বারা সে লাল হাকিবটা বুঝে সেই আমলের দিকে ফিরে আসার একটা রাস্তা পেয়ে যাবে এই জন্যই যদি যেমন আমরা দেখেন সকাল সন্ধ্যে আমরা পড়ি লম্বা লম্বা কি বলে দোয়া আছে সবগুলো শুরুতে দেখেন সবগুলোর মধ্যে আছে তুই গুলি তো আমাদের রসুল্লা সু ইসলাম সকাল সন্ধ্যে পড়ার জন্য শিখিয়েছেন এমনিভাবে শেখ আকরম জিকির করেছেন যে আব্দালুজির লাহ ইহ্লা সরি লা আরাফাতের ময়দানে যেগুলি আছে যে ধোড়া তো এর মধ্যে কি পদ আছে সবগুলি কিন্তু দেখেন লাহাহ ইলা দিয়ে শুরু হয়েছে কাজেই আমরা যদি হাকিকতকে অনুধাবন করে এবং হাকিকতার উপর আমল করার জন্য এটাকে আমরা মুখে উচ্চারণ করি তাহলেও কিন্তু ইনশা লাল্লাপাক আমাদেরকে আল্লাহর আজমা করতে হবে আল্লাহরিয়া স্বীকার করতে হবে একজন ব্যক্তি স্বীকার করার পরে তার ব্যক্তিগত আমলে যদি কোথাও ত্রুটি বিচুরি থাকে সে সে আল্লাহ যে একমাত্র হকদার মানলো না আচ্ছা কাফের তো আল্লাহ কে মানতো না লা না যদি প্রশ্ন করা হয় তারা কি বলতো আল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ দেখেন কাস করতো শুধু তাই না আসমা সেফা তো স্বীকার করতো তারা বিসমির রহমান বলতো এই জন্য আল্লাহ রহমান করতো তাহলে গন্ডগোলটা কোথায় গন্ডগোলটা হইতে আবু জাহল কিন্তু আল্লাহ বিশ্বাস করতনা করছে অর্থ বুঝে লা করতে পারলেও আমরা বলবো যে আপনার এই ত্রুটির জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হবেন দ্রুত আপনি ফিরে আসুন সুলোয়ানা হক আদায় তো এই পয়েন্টে আমরা বলতে পারি যে আমরা আসলে লাইল্লাহার তো উচ্চারণগত জিকিরে এখনো শুরুই করি নেই আলোচনা আমরা অর্থগত জিকিরের মধ্যে আছি জিকির মানে তো স্মরণ করা আমি লাইল্লাহ কে কেন্দ্র করে কি কি বিষয়গুলো স্মরণ কাজের মাধ্যমে আল্লাহকে জিকির করা হ্যাঁ এই বিষয়টা অন্যথায় কিন্তু লাইল্লাহর বিষয়টা যদি ইসলাম ও জাহিলিয়তের মধ্যে আমরা দেখি বা তথাকথিত মুসলমানদের সাথে যদি লাই রাহি আল্লাহ দেখি তাহলে জাহিলি যুগের লোকেরা অর্থ বুঝেছিল গ্রহণ হ্যাঁ গ্রহণ করে নাই অর্থ বুঝেছিল লাল রাহিলাল্লার কিন্তু কালেমাটাকে গ্রহণ করে নাই কালেমাকে গ্রহণ করে নাই যেহেতু এই অর্থগুলো যে অর্থ এই কালেমা দিচ্ছে এই অর্থ অনুযায়ী তারা চলতে পারবে না অতএব কালেমাই তারা গ্রহণ করে নাই আর আমাদের সমাজের মুসলমান তারা মানে ক্যালেমাকে গ্রহণ করেছে কিন্তু তার অর্থ জানে না অর্থকে গ্রহণ করে নেই এটা সবাই নয় মুসলিম সমাজের এই ভিত্তিক যে দুরবস্থা ভিত্তিক যে তাদের শোচনীয় অবস্থাটা এটা আবুসাম আব্দজাহের নুরুদ্দিন সাহেবের একটা কথা না পারি না হলে আমরা বুঝবো না ঘটনা উনি বলছেন যে ক্যালেমা লাই লহাইল্লা বর্তমান যুগে যে মুসলিমরা কালেমা লাইল্লাকে তারা উচ্চারণগতভাবেই নিয়েছে এবং তিনি বলতেছেন হাজারে নয়শো জন মুসলিম আজকে কালেমার অর্থের ভিত্তিতে নেই শব্দের ভিত্তিতে এরা সবাই শব্দ জিকির উচ্চারণ মূল্যায়ন বাহ্যিকভাবে কিন্তু অর্থগতভাবে কালেমাকে নেওয়ার মতো মুসলিম উনি বলছেন যে হাজারে একজন আসে কিনা সুন্দর এবং উনি এটা শুধু বক্তব্যই না কিতাবও লিখে দিয়েছেন হায়াতুল কুলুম নামে একটা যে আকিদার কিতাব লেখছেন ওখানে লিখে দিয়েছেন এবং তার সাথে আরেকজন মনীষীকে জড়িত করেছেন মিশরের সেটা হলো মোহাম্মদ আব্দু মোহাম্মদ আব্দু উনিও একই কথাই বলছেন সেটা উনি ওখানে নিয়ে আসছেন তা এটাই হলো একটা জরিপ এবং বলা যেতে পারে মুসলমানদের ভিতরে সর্বোচ্চ পর্যায়ের আলেমের জরিপ এটা আমি একটু আশ্চর্য বোধ করেছিলাম যে উনি কি সারা পৃথিবী ঘুরলেন যে এই জরিপটা দেখলেন আসলে কিন্তু অবস্থাটা যাচাই করতে গেলে সত্যিকের অর্থে কালেমার অর্থ আয়ত্ত করার পর যদি আমরা প্রোগ দেখতে যাই তাহলে ঘটনাটা কিন্তু এরকমই আজকে মুফতি মহাদ্দেশ পর্যন্ত এই কালেমার অর্থ বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার মধ্যে আসছে আমি এখানে একটু যোগ করি শেখ মুহাম্মদ আব্দু এর উপরে একটা কিতাবও লিখেছেন আপনাদের জানা আছে কিনা জানা কিতাব একটা কিতাবও আছে এই কিতাবের মধ্যে এই কথাটাই উনি পরিস্ফুটিত করার চেষ্টা করেছেন যে আমরা লাইল হা ইল্লাহ উচ্চারণ করছি কিন্তু তার হক আমরা আদায় করতে পাচ্ছি না এবং আপনি যে শেখ নুরুদ্দিনের কথা বললেন এটা উনি কেন উনি তো বলেছেন ভালো কথা আপনিও বলতে পারবেন আমিও বলতে পারব যে আমাদের সমাজের যে অবস্থা যা দাঁড়িয়ে তাতে দেখা যায় যে মানুষ হক আদায় করতে পারছে না কিন্তু এই বলে তো আমরা কথা বলবো না যে হক আদায় করতে পারছে না বলে এই কালেমা তারা দিকির করলে বা উচ্চারণ করলে তাদের কোনো ফায়দা হবে না এই কথা কি বলা যাবে বরঞ্চ এ কথা বলতে হবে যে আপনারা এই কালেমা যারা দিকির করেন এর হাকিকত এবং এর ভিতরে ঢোকার চেষ্টা করেন তাহলে গিয়ে এই কালেমা দিকিরের কি মজা সেটা আমরা পাবেন না হলে মৌখিক উচ্চারণ করে এর মদা পাওয়া যাবে না সারা দুনিয়াতে আমি শুধু কোন দেশ সারা দুনিয়াতে যে কোনো মুসলমানকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি সালাত আদায় করছেন কেন সে বলবো আল্লাহর জন্য আপনি জাকাত আদায় করছেন কেন সে বলবো আল্লাহর জন্য তো এইগুলো আল্লাহর জন্য করতেছেন তো ভাই আপনি গুণাটা ছাড়তেছেন না কেন হয় এটা আমার দুর্বলতা সে কোন সময় এ কথা বলবে না যে আমি ওইটার জন্য ছাড়তে পারতে নিয়ে যাব আমার দুর্বলতা আপনি সালাত আদায় করতেছেন না বলে ভাই আমি চেষ্টা করি কিন্তু পারি না এই ধরনের বলবে তো এই ধরনের যদি তারা বলে তাহলে বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে লাই লাই লাল আছে এটাকে আমি আর আপনি বের করে দিতে পারবো না হ্যাঁ এখন সে জিকির ক্ষেত্রে এটাকে বাস্তবায়ন যেটা সে বাস্তবায়নের ক্ষেত্রে তার দুর্বলতা যেটা আছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা তাদেরকে কি করতে পারি ঠিক আছে তবে যে বিষয়টা আমি নিয়ে যাচ্ছিলাম এটা পুরনো হলে পারে স্পষ্ট হয়ে যেত যে আব্দুল মোতালেব আল্লাহকে এমনভাবে বিশ্বাস করত যে সে কাবার গিলাপ ধরে দরজা ধরে আল্লাহর কাছে দোয়া করলো বা আল্লাহকে বললো সে ডায়রেক্ট যে আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করো এ কথা বললো কিন্তু সে তারপরও জান্নাতে যাবে না বলবেন যে রসুলকে পাইনি কিন্তু আবু তালেব কেন যাবে না সে তো হিসাবে কামার দায়িত্বে ছিলেন এই যাবে না যে সেক্ট করতো আল্লাহর সাথে আর কালিমার যে আয়াতটা পড়েন না তৈরি হয়ে গেল কালিমার যে দাবি সেটা হচ্ছে এক নম্বর শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আমানা নামায় আমসাজিদমানবিল্লাহ আখের কিন্তু আব্দুল মুতালে আবুতাল সেটা করে নাই যদিও খাবার তারা খাদুম ছিল যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর সির্ক যারা করে এবং সির্কের যত পণ্য আছে এগুলোকে বর্জন করতে হবে সম্পর্কে ছিন্ন করতে হবে এটা দ্বিতীয় হাকিকত কালিমার মর্ম কালিমা যেটা চাই তৃতীয় হচ্ছে এই কালিমাকে জীবনের সব ক্ষেত্রেই বাস্তবায়ন করতে হবে অর্থাৎ কালিমা বলছে যে কোরআন সন্না ভিত্তিক আপনাকে জীবন জীবনযাপন করতে হবে এটা যদি বাস্তবায়ন না থাকে আমি যদি মাজারে যে সিজদাই পড়ে যাই এই মুসলিম যে সিজদাই পড়ে যায় কোটি বার যদি লাইলা বলে তার কোনো কাজে লাগে আমি অন্য মুসলিম যারা কাবিরা গুনে করছে জেনা করছে যারা সরাব খাচ্ছে এরা কেউ বলছি না শেষ হয়ে ওদের কথায় বাদ দিচ্ছে আমি যারা বলছি আব্দুল মোতালেবের সাথে যাদের মিল আছে আমি বলছি ওদের কথা যাদের মিল আছে আবু তালেবের সাথে পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের সকল সমগ্র মেনে চলা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 अनन्य गुणावल जान देखान माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलदेश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 এই তাতফিফের ভয়াবহ পরিণাম নিয়ে একাধিক জায়গায় আলোচনা করেছেন